রাজপুত্র মেলান অনেক কাল আগে বহু দূর দেশে থাকতো এক রাজা যার ছিল পা পর্যন্ত লম্বা দাড়ি সে ছিল পরাক্রমী রাজা কজওটা আর তার রাজ্যের অন্তর্গত ছিল পাঁচটা নদী ও তিনটে জঙ্গল রাজার ইচ্ছে সে তার রাজ্যের জলে স্থলে প্রতিটি কোনায় গিয়ে দেখবে যে সব ঠিকঠাক চলছে কিনা ताई शे एक बड़ई नि दोपुरा कर ले खुब बस होलो, जे ना सब तबू ता फेले कई घंटा विश्रामा जा রাজার এত পিপাসা পেল যে তার মনে হলো জল না পেলে সে বোধহয় এখন মুড়েই যাবে তাই সে ঘোড়ায় চেপে নদী ঝিল বা অন্য কোনো জলাশয়ের খোঁজে বেরিয়ে পড়ল অনেকক্ষণ খোঁজার পর সে এসে পৌঁছল এক ঝিলের ধারে যার জল যেমন নীল তেমনি স্ফটিকির মতো স্বচ্ছ রাজার এত পিপাসা পেয়েছিল যে সে মাটিতে নেমে ঠিক বেড়াল যেভাবে জল খায় সেভাবে জল খেতে লাগলো জল খেয়ে তৃপ্তি হবার পর রাজা যখন উঠে দাঁড়াতে চাইল তখন কিছুতে একটা তার দাঁড়িয়ে আটকে গেল সে দেখে জলের ভেতর থেকে বিরাট এক সবুজ রঙের মুখ তার দিকে তাকিয়ে আছে আমাকে ছেড়ে দাও নয়তো তোমাকে দাম দিতে হবে কিন্তু তোমার কোন ধা এখানে এই জলের তলায় কারণ এটা হলো আমার রাজত্ব সেটা আমাকে দিতে হবে আর যার ব্যাপারে তুমি এখনো পর্যন্ত জানো না আচ্ছা কথা দিলাম এই শুনে দানব রাজার দাড়ি ছেড়ে দিয়ে তাকে মুক্ত করে দিল শেষ পর্যন্ত রাজা তার প্রাসাদে পৌঁছল আর খুব তাকে সবাই অভ্যর্থনা উপহার আমরা পেয়েছি আমাদের ছেলে এই রাজ্যের ভবিষ্যৎ রাজপুত্র গো তোমার প্রাসাদের সবচেয়ে দামি যে জিনিসটা আছে সেটা আমাকে দিতে হবে আর যার ব্যাপারে তুমি এখনো পর্যন্ত জানো না তোমার আমাদের ছেলেকে দেখে তুমি খুশি নাও ও মহারানী আমি অত্যন্ত খুশি হয়েছে এত আনন্দ হচ্ছে যে ভাষা খুঁজে পাচ্ছি না আমি আমার ছেলে এই রাজ্যের রাজা রাজা রাতের পর রাত ঘুমোতে পারল না এই ভয়ে যে কবি দানব তার ছেলেকে নিয়ে চলে যাবে তার ছেলে যেন সর্বক্ষণ কড়া পাহাড়ায় থাকে সেই ব্যবস্থা করলো। কিন্তু সময় কেটে যায় আর রাজপুত্র এখন এক যুবক যেমন সাহসী তেমনি জ্ঞানী যুদ্ধবিদ্যা ছাড়াও নানা ধরনের শিল্পকলায় তার আগ্রহ আর রাজাও এদিকে দানবের ভয়ের কথা প্রায় ভুলেই যায় কিন্তু একদিন রাজপুত্র যখন জঙ্গলে আমি কি আপনাকে চিনি মহাশয় তুমি চেনো না কিন্তু তোমার বাবা চেনে তাকে বলো আমার সাথে দেখা হয়েছিল আর এখন তার সেই আশায় অপেক্ষা করছি আবার আমাদের দেখা হবে পুত্র আপাতত রাজপুত্র রাজাকে ওই অদ্ভুত অতিথির কথা বলল তাই তখন রাজার আর উপায় রইল না সে তার পরিবারকে বহু বছর আগে দানবের কাছে করা প্রতিজ্ঞার কথা আর সে না দানব তার পুত্রকে চেয়েছে এই কাহিনী শুনে বাবা প্রতিজ্ঞা যখন করেছ তখন তোমাকে সেটা রাখতেই হবে আমি নিজে সেই সবুজ দানবের কাছে যাব। কিন্তু কুমার এই প্রতিজ্ঞা না জেনে করেছে কয় কাঁচলা জলের জন্য এত বড় দাম দিতে হবে সে যাই হোক মা একবার যখন প্রতিজ্ঞা সেটা রাখতেই হবে। আর সব সময় কিছু হয় তত প্রতিও হতে পারে তোমাদের কাছে ফিরে আসার একটা উপায় ঠিকবার করবই কিন্তু এখন আমাকে যেতে দাও রাজা আর রানী জানত যে রাজপুত্র ঠিকই বলছে তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে জঙ্গলে পাঠালো। সেই সবুজ দানবের ঝিলে যখন রাজপুত্র ঝিলের পাড়ে পৌঁছলো দেখে দশটা হাঁস জলের সাঁতার কাটছে আর দশটা ছোট্ট পোশাক পারে রাখা আছে রাজপুত্র গাছের আড়ালে লুকিয়ে রইল এক এক করে হাঁসেরা জল থেকে উঠে এসে সেই পোশাক পরতে লাগলো আর সঙ্গে সঙ্গে তারা অপরূপ কন্যায় পরিণত হলো আর সেখান থেকে চলে যেতে লাগলো শুধু শেষ কন্যা তখনও সেখানে রয়েছে গাছের পিছনে কেউ লুকিয়ে আছে মনে হচ্ছে আমার আমাকে ক্ষমা করে দেবেন আমি যখন আপনাদের সবাইকে জলে দেখলাম সেই শাসক হলো আমার বাবা আমি রাজকুমারী হে সেন্ধিয়া ওনার ছোট মেয়ে আমিও মনে করি কয়েক আজলা জলের জন্য খুব জড়া দাম দিতে হচ্ছে আমার আমার বাবার হ্যাঁ রাজাধিরাজ বহু বছর আগে করা আমার বাবার প্রতিজ্ঞা রক্ষা করতে এসেছি আমি অবশেষে আচ্ছা আজ রাতে তুমি বিশ্রাম নাও তবে কাল অব্দি অপেক্ষা করার কি দরকার মহারাজ এই কাজ আমার পক্ষে একেবারে অসম্ভব কারণ আমি না যে কিভাবে সোনা দিয়ে এত বড় প্রাসাদ বানানো যাবে কাল দিনটা রয়েছে রাজপুত্র নিজের কক্ষে বসে ভাবছে যে কি করা যায় এমন কাজ জাদু ছাড়া সম্পূর্ণ করা অসম্ভব হ্যাঁ জাদু দিয়েই ওই প্রাসাদ বানাতে হবে এখন ঘুমো রাজকুমার আমি নিজে জাদু দিয়ে নিমেষে ওই প্রাসাদ বানিয়ে দেব না রাজকন্যা সেটা তো ছলনা করা হবে এই কাজ আমাকে দেওয়া হয়েছে আর আমাকে কোন ছাতুরি ছাড়াই সে কাজ সম্পূর্ণ করতে হবে কিন্তু আমার বাবা কয়েকলা জলের জন্য তোমার বাবার কাছে তোমাকে চেয়েছিল। সেটাও তো তাহলে অন্যায় কিন্তু এত বছর আপনার বাবা আমার কোনো ক্ষতি করেনি আপনার বাবা অন্যায় করেছে কি করেনি তার জন্যে আমি ছলনা করতে পারবো না যদি সত্যি আমাকে সাহায্য করতে চান তাহলে একটা কাজ করে দেবেন আমার তুমি যা বলবে তাই রাজপুত্র রাজকন্যাকে দেখুন আপনি আমাকে বলেছিলেন সোনার এক প্রাসাদ বানাতে যাতে একশোটা কক্ষ আর বাগানে হাজারটা ফুল আপনি এখানে ঘর আর ফুল তো দেখতে পারেন মহারাজ আর একটা জিনিস করলেই আমি তোমাকে তোমার বাবার কাছে ফিরে যেতে দেব আমি চেষ্টা করে দেখব মহারাজ আচ্ছা এই যে একটা হিরে এটা আছে আমার হাতে সকালের মধ্যে যদি আমার কাছ থেকে নিয়ে যেতে পারো তাহলে যে দানবের হাত থেকে ওই হিরে কি করে খুলে আনবে আবার জানলায় সেই টোকা পড়লো আজ রাতে এই কাজ করতে জাদু ছাড়া হবে না আমাকে অনুমতি দাও এক্ষুনি গিয়ে আমি তোমার জন্য কেন আমি কিছুতেই ছলনা করব না তবে চাইলে আপনি আমাকে সাহায্য করতে পারেন আপনি কি আমাকে একটা জিনিস এনে দেবেন তুমি যা বলবে পরের দিন সকালে রাজপুত্র দানবের দরবারে গেল আমি হার স্বীকার করছি আচ্ছা তাহলে তো এবার তোমার গরদান নেওয়া হবে তুমি প্রস্তুত আছো হ্যাঁ কিন্তু মহারাজ আমার গরদান নেবার আগে একটা শেষ ইচ্ছার কথা জানাতে পারি কি আমি যদি আপনি মনে করেন যে আমি কোনো ছাতুরির আশ্রয় নেই সেটা এখান থেকে নয় যেহেতু এই মূর্তিটা হুবহু আমার প্রতিমূর্তি তাই এই ধরো এই মুন্ডু আমার নিজের আর আপনি শুধু বলেছেন যে আমার গড়দান নেওয়া হবে আমিও আমার কথা রাখবো তুমি বাড়ি যেতে পারো তোমার বাবাকে বলো যে তুমি খুবই ভালো ছেলে যেমন জ্ঞানী তেমনই বুদ্ধিমান যে প্রলোভনের সামনেও মাথা নত করে না প্রলোভন छो। राजत्व कर <laughs> चान ना ना विजी আর এইভাবে রাজপুত্র তার রাজ্যে ফিরে এল দুই শত্রু হয়ে গেল মিত্র আর রাজপুত্র ও রাজকন্যা হেসেন থিয়া সুখে জীবন কাটাতে লাগল